সাঈদ ইবনু জুবাই রহমতুল্লা আল হতে বর্ণিত তিনি ইবনু আব্বাস রজিল্লাহ তালাহুকে বলতে শুনেছেন যে কোন ব্যক্তি তার স্ত্রীকে হারাম বলে ঘোষণা দেয় সেক্ষেত্রে কিছু অর্থাৎ তালাক হয় না তিনি আরও বলেন নিশ্চয়ই তোমাদের জন্য রসুল্লাহ সাল্লাসাল্লাম এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুরাহ আল আহজাব আয়াত নম্বর একুশ